السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله اللهم لك الحمد اللهم صلي وسلم على عبدك ونبيك محمد الله عليه وسلم عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم بإحسان الى اللهم اجعلنا معهم بمنك وكرمك يا اكرم الاكرمين اما بعد شكرا شو درشكو طبيبي جكني যে দেশে অথবা বিদেশে বসে পৃথটিভি বাংলার সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের আয়োজনে সাদর সম্বাসন জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আমাদের আয়োজনে অংশগ্রহণে সাদর আহ্বান জানাচ্ছি আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে সি আবী আসল্লাহ আলী গুসাল্লামের প্রাসঙ্গিক কিছু বিষয় এক এক করে আলোচনা করেছি আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করতে চাই তা হল আমরা মোহাম্মদ সাল্লা আসলামকে ভালোবাসি মোহাম্মদুল সাল্ল আলী ওসাল্লামকে আপন বলে নিজের জন্যে গ্রহণ করি সবকিছুই বলি বিশ্বাস করি কিন্তু এর কিছু আদব এর কিছু শৃঙ্খলা এর কিছু স্বাভাবিকতা আমাদের জানা উচিত কি আদব রক্ষা করলে কিভাবে কি নিদর্শনাবলীর মাধ্যমে কি আলামতের মাধ্যমে প্রমাণিত হয় সত্যিই আমার পরম প্রিয় হলেন মোহাম্মদুল সাল্লাহ আলী ওসাল্লাম আমার আপন মুহাম্মদ বিন আবদুল্লাহ আলি আফজালুল্লাহসলিম আমি সবার চেয়ে তাকে আপন বলে গ্রহণ করেছি সবার ঊর্ধ্বে তাকে মর্যাদা দিয়েছি তিনি আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ মডেল কিভাবে হয় বন্ধু আলামত গুলো আজকে আলোচনা করতে চেষ্টা করবো নিজেরা নিজেদেরকে সুন্দরভাবে মোহাম্মদ সাল্লাসেমের আপন বলে আবিষ্কারের জন্য হা তাহলে প্রথম আসুন কী সে আলামত কী সেই চিহ্নগুলো কোন সেই কারণগুলো যা পেলে আপনার আমার মধ্যে আমরা বিশ্বাস করতে পারি যে সত্যি মোহাম্মদ সাল্লসলাম আপন তিনি আমাদের অতি প্রিয় তার চেয়ে অতি আপন আর প্রিয় কেউ নন কিভাবে হয় তাহলে বন্ধু আসুন এক নাম্বার হল মোহাম্মদ সাল্ল আলী ও আসাল্লামের সুনার অনুসরণ কর প্রথম বিষয় সুনার অনুসরণ কর এটা প্রথমেই বলতে চাই এই জন্যে যে মহাম্মদ সাল্লাসমের সুনার অনুসরণ করলেই বাস্তব কোরআন মানা যায় কারণ তিনি বলতে আমরা কি বুঝি বন্ধুগণ সুননা বলা হয় আলাইহি ও সকল কথা সকল কাজ সকল সমর্থন সকল গুণাবলীকে এই চারটি বিষয়কে একত্রে বলা হয় শ্রদ্ধা আহমদুল তার মানে মোহাম্মদুল সাল্ল আলী ওসাল্লামের এই কথা কাজ সমর্থন আর গুণাবলী সবইকে আমরা অনুসরণ করব সবগুলোই বুদ্ধ শুনুন তাহলে আপনি আমার সামনে হাবিব মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লামের জীবনকে অনুসরণ অনুকরণে এক নম্বর মোহাম্মদ সাল্ল তলি জীবন জীবনযাপন পদ্ধতিতে তার কথা কাজ সমর্থন আর গুনাবলিতে কিছু বিষয় রয়েছে স্বাভাবিক সাধারণ এটাকে বলে সন্না আম সাধারণ জীবনযাপন পদ্ধতি যেমন রসুল সাল্লাম অতি পবিত্র থাকতেন পরিচ্ছন্ন থাকতেন মিসওয়ার্ক করতেন চুল আশ্রয় রাখতেন বড়ক আশ্রয় রাখতেন পরিপাটি হয়ে থাকতেন এগুলো হলো সন্না আম সুগন্ধি লাগাতেন এগুলো হলো সুন্দর স্বাভাবিক জীবনযাপন পদ্ধতি যা এটি পরিচ্ছন্ন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ তা হল সূন্য আম্মা রসুল আসলামের জীবনের স্বাভাবিক সাধারণ জীবনযাপন পদ্ধতি কিন্তু দুই নম্বর রসুল সাল্লীমের জীবনে কিছু বিষয় রয়েছে যা কেবলই তারই জীবনের জন্য নিদিষ্ট অন্য কারো জন্যে নয় যেটাকে বলে সুন বিশেষ জীবনযাপন পদ্ধতি নির্ধারিত জীবনযাপন পদ্ধতি রিজার্ভ কিছু সাবজেক্ট যা মাহমুস আসলামের জন্যে যেমন মোহাম্মদুল সাল্লাহ আলী হোসাল্লাম রোজা রাখতেন ইফতারও করতেন না সেহরিও করতেন না সৌমে ওসাল। ধারাবাহিক ভাবে রোজা রাখতেন না করে রোজা রাখতে পারি না তোমরা আমাদের জন্য এটা নির্ধারিত নয় সুন না খাস রসুলের জন্য বিশেষিত শুধু তাই না মোহাম্মদাহিবুসাল্লাম চারের ঊর্ধ্বের স্ত্রী গ্রহণ করেছেন রব্বুল চারজন রেখে বাকিদেরকে তালাক দিতে বলেননি এটা কেবল তারই জন্য বিশেষ অন্যদের জন্য নয় আর হা এর কারণ এর সবচেয়ে বড় মৌলিক কারণ নারীর অধিকার নিশ্চিত করা কারণ আব্বাসুফান মোহাম্মদ সাল্লী সাল্লামের যারা স্ত্রী তাদের সকলকে দুনিয়ার সকল ইমানদার নারী আর পুরুষ মানব আর দানবের মা বলে ঘোষণা করেছেন কারণে তারা যদি তাইলে ওই নারী আর কারো কাছে বিবাহ বসতে পারবেন না ওই নারীর নারীত্বের জীবন তার জন্য বেদনার কষ্টের হবে নারীর অধিকার সংরক্ষণের জন্যই রব আলমিন মোহাম্মদ সো আলী সাল্লামের জন্য বিশেষভাবে এই অধিকারটুকু সংরক্ষণ করেছিলেন যেটা অন্য কারো জন্য নয় শুধু তার একটি কারণ এটাও যে রসুলের চারজনের বেশি স্ত্রীরব্বুল আলমিন অনুমোদন করেছেন যাতে করে এই দুনিয়ায় সকল নারী আর পুরুষের কিশোর আর কিশোরী যুবতী আর বৃদ্ধার জীবনের সকল বিষয় আসয়ে এক এক করে সবাই জেনে নিয়ে সবার কাছে তা খুলে খুলে বর্ণনা করে দিতে পারে তাই রসুল সাসেমের জীবনের কিছু বিষয় একেবারেই নির্ধারিত বিশেষায়িত তারই জন্যে অন্য কারো জন্য নয় সুতরাং অনুসরণ করতে গিয়ে এগুলো করা যাবে না বন্ধুগণ রসুল অনুসরণ কিভাবে করব তার জীবনের কথা কাজ সমর্থনার গুণাবলীকে আমাদের বুজার জন্য আমল করার জন্য ভাগ যা করেছেন ফকিরগণ আমরা তার দ্বিতীয় প্রকারটি জানলাম তিন নাম্বার বন্ধু মোহাম্মদ সাল্ল আলী ওসালেমের সকল কথা কাজ সমর্থন আর গুণাবলীর তৃতীয় প্রকার হলো যে তিনি আরবে জন্ম গ্রহণ করেছিলেন দেশে জন্মগ্রহণ করেছিলেন বৃষ্টি হয় না এমন চাষাবাদহীন ভূমিতে বালিকনার স্থূপরাসীর দেশে বালির পাহাড় পাতরের পাহাড় কঠিন পাহাড়ের দেশে শুষ্ক আর মরুভূমির দেশে জন্ম নিয়েছিলেন মোহাম্মদুল সাল্লী হোসাল্লাম মোহাম্মদ সল্লাহ তাল আলী হোসাল্লাম যে বংশে যে গুত্রে যে সমাজে যে সময়ে জন্ম নিয়েছিলেন ওই বংশ ওই গুত্র ওই সময় ওই পরিবেশের বাস্তবতার কারণে অভ্যাসগত বারণে তিনি কিছু কাজ করেছেন যাকে বলে সুন্না আদা অভ্যাসগত সুনাত যেমন তিনি নিজের চেহারা মুবরক মাথা সব সময় ঢেকে রেখেছেন লম্বা ঢুলার কাপড় পরেছেন চতুর্থ যে প্রকার তা হল আলী হিসাবে আমাদেরকে শুধু তাই না আমরা যে কালিমায় শাহাদা আমরা যে ইমানের সাক্ষী ঘোষণা করি আমরা সবাই বলি আন্না ইহাম্মদ আব্দু ওয়ারসুল আমরা সবাই বলি আমরা আমরা আরো সাক্ষী দিই যে মুহাম্মদ সাল্লাম আব্দুহু তার বান্দা তার আব তার গুলাম ওয়ারসুল এবং তার রসুল যেমন বলেন। রাতের অল্প সময়ে পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আজিম গুড়িয়ে নিয়ে এসেছেন শুধু তাই না বলেছেন আমাদের শাহাদাতের বাস্তবতায় সবার কাছে প্রতিভাত প্রমাণিত যে মোহাম্মদ আল্লাহর বান্দা আল্লাহর গুলাম চিনেন তাই তার উপরও নামাজ ফরজ ছিল তার উপরে জাকাত ফরজ ছিল তার উপরেও হস ফরস ছিল তার উপরেও ইমান আনয়ন ফরজ ছিল তাই তিনি ইমান এনেছেন সালাদ করেছেন সাওম করেছেন জাকাত দিয়েছেন হজ করেছেন রব্বুল আলমিনের ইবাদত করেছেন তাই রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম আল্লাহর আব হিসেবে রব্বুল আলমিনের আব হিসেবে তার উপর ফরজ যে ইবাদত তা যেভাবে করেছেন রসুলসল্লাভে সালাদোজা রেখেছেন যেভাবে হজ করেছেন যেভাবে আল্লাহর সমর্থন তার গুণাবলীতে যা যা ইবাদত যা রব্বুল ইবাদত হিসেবে সবার উপর বাধ্যতামূলক করেছেন ইবাদত করতে গিয়ে আমরা রসুলসাল্লা এক শতভাগ অনুসরণ করব তার নাম সুন্না ইবাদা রসুল আসামের কথার মধ্যে যা ইবাদত কাজের মধ্যে যা ইবাদত সমর্থনের বাধ্যতামূলক অবশ্যই আমাদেরকে একশত বাগ অনুসরণ করতে হবে সুতরাং সুননা ইবাদা রসুল জীবন জীবনযাপন পদ্ধতিতে আল্লাহর ইবাদতের অংশ যে জিনিসগুলো তা আমাদের প্রত্যেককে যথাযথভাবে এক শতভাগ প্রমাণিত হবে বুদ্ধগণ শুধু তাই না রসুল সাল তাল আলী ওসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আমাদের ইমান আমাদের আদব প্রকাশ হবে আরো কিভাবে যে কে প্রত্যেককে জীবনের যে বেশি সম্মান প্রদর্শন করতে হবে মুহাম্মাদুন মোহাম্মদ আলিহি ও আলিহি ও সাল্লামের পুঁথি এবং তার জন্য ভালোবাসা আর বিনয় প্রকাশের মাধ্যমে ফকিগন আরো বলেন মহাদিস মোহসিনকরাম আমাদের সামনে রসুল সাল্লা ভালোবাসা তার যথার্থ ইমান আমাদের হৃদয়ে থাকার বাস্তবতা এবং তার যথার্থ উন্মত হওয়ার জন্য। আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবার সামনে প্রতিভাত তা হল আমাদেরকে করিমের ভালোবাসা হৃদয়ে রাখতে হবে পড়তে হবে মুখস্ত করতে হবে করতে করতে হবে হবে অনুধাবন এমন এমনকি করআনের হেদায়াত নিজের জীবনে চর্চা করতে হবে করআন আল করিমের চরিত্র করআন আল করিমের বর্ণিত বিষয় বলে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে যে ব্যক্তি যত বেশি করআ আল করিমের আদেশ নিজের জীবনে প্রতিপালন করেছে সেই সত্যিকারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম কে ভালোবাসে তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আল্লাহ धारा प्रोग्राम सरल पते चो रखलम पीट टी जानून, के महान आल्ला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 कथाजे इतिबृत्ति विश्वमयर क्रम विकास परवर्ती अनुष्ठान আমরা পরস্পর আলোচনা করছিলাম সাল্লাসাল্লামকে আমরা অনুসরণ করবো অনুকরণ করবো মানবো তার সকল কথা তার সকল কাজ তার সকল সমর্থন তার সকল গুণাবলী তিন নম্বর বন্ধু মোহাম্মদ সাল্ল আলী ওসালেমের সকল কথা কাজ সমর্থনার গুনাবলীর তৃতীয় প্রকার হল যে তিনি আরবে জন্মগ্রহণ করেছিলেন কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মর দেশে জন্মগ্রহণ করেছিলেন গরম পরিবেশে চতুর্দিকে গরম বৃষ্টি হয় না এমন উপত্যকায় বিবাদি জারাইন চাষাবাদ হয় না এমন চাষাবাদহীন ভূমিতে বালিকনার স্থূপরাশির দেশে বালির পাহাড় পাতরের পাহাড় কঠিন পাহাড়ের দেশে শুষ্ক আর মরুভূমির দেশে জন্ম নিয়েছিলেন মোহাম্মদুল সাল্লী হোসাল্লাম মোহাম্মদ সাল্লি হোসাল্লাম যে বংশে যে গুত্রে যে সমাজে যে সময়ে জন্ম নিয়েছিলেন ওই বংশ ওই গুত্র ওই সময় ওই পরিবেশের বাস্তবতার কারণে অভ্যাসগত তিনি কিছু কাজ করেছেন যারা কে বলে সুন্না আদা যেমন তিনি নিজের চেহারা মুবরক মাথা মুবরক সব সময় পরেছেন আবাম রব আল তাকে তার আব্দ হিসাবে পরিচয় করিয়েছেন আমাদেরকে শুধু তাই না আমরা যে কালিমায় সাহাদা আমরা যে ইমানের সাক্ষী ঘোষণা করি আমরা সবাই বলি কোন আইন আর বিদান দাতা নাই কোনুদ নাই একক তার কোন শরীফ নাই ও আসা আন্না মুহাম্মাদান আমরা আরো সাক্ষী দেই যে মুহাম্মদ সাল্লসাল্লাম তিনি পৌঁছে মহান সত্তা যিনি তার আবকে যিনি তার বান্দাকে যিনি মোহাম্মদ সাল্ল আলিমকে রাতের অল্প সময়ে মাকুল আমার বান্দার প্রতি আমি যা তার উপর করেছি এর মতো অনুপ আর একটি অনুরূপ একটি আয়াত বা সুরা নিয়ে আস সুতরাং কোরআন এবং আমাদের শাহাদাতের বাস্তবতায় সবার কাছে প্রতিভাত প্রমাণিত যে মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহর বান্ধা আল্লাহর গুলাম চিনেন তাই তার উপরেও নামাজ ফরশ ছিল তার উপরেও জাকাত ফরশ ছিল তার উপরেও হস ফরশ ছিল তার উপরেও ইমান আনয়ন ফরশ ছিল তাই তিনি ইমান এনেছেন সালাদ করেছেন শন করেছেন জাকাত দিয়েছেন হজ করেছেন রব্বুল আলমীর ইবাদত করেছেন তাই রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম আল্লাহর আব হিসেবে রব্বুল আলমিনের আপ হিসেবে তার উপর ফরজ যে ইবাদতগুলো তা যেভাবে করেছেন রসুল সাল্লাম যেভাবে সালাদ কায়েম করেছেন যেভাবে রোজা রেখেছেন যেভাবে নামাজ পড়েছেন যেভাবে হজ করেছেন যেভাবে জাকাত দিয়েছেন আল্লাহর বান্ধা হিসেবে তার উপর তা ফরজ হওয়ার কারণে আমাদের প্রত্যেকের উচিত তার জীবন জ্বালন পদ্ধতিতে তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলীতে যা যা ইবাদত যা রব্বুল আলমিন ইবাদত হিসেবে সবার উপর বাধ্যতামূলক করেছেন ইবাদত করতে গিয়ে আমরা রসুলসহামের এক শতবাগ অনুসরণ করব তার নাম সুননা আইবাদা রসুল কথার মধ্যে যা ইবাদত কাজের মধ্যে যা ইবাদত সমর্থনের মধ্যে যা ইবাদত এবং তার গুণাবলীর মধ্যে যা কাজ সমর্থন আর গুণাবলীতে যা ইবাদত তা বাধ্যতামূলক অবশ্যই আমাদের আমাদেরকে একশতাগ অনুসরণ করতে হবে সুতরাং সুননা আইবাদা রসুলের জীবন যাপন পদ্ধতিতে আল্লাহর ইবাদতের অংশ যে জিনিসগুলো তা আমাদের প্রত্যেককে যথাযথভাবে এক শতভাগ মেনে চলতে হবে তাইলে আমাদের জীবনে রসুল সামের প্রতি ইমানের প্রতি ভালোবাসার বাস্তব প্রমাণ যথাযথভাবে প্রমাণিত হবে বুদ্ধগণ শুধু তাই না রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আমাদের ইমান আমাদের আদব প্রকাশ হবে আরও কিভাবে যে আমাদেরকে প্রত্যেককে জীবনের যে বেশি সম্মান প্রদর্শন করতে হবে মুহাম্মাদুন সল্লাহ আলিহি ও আলিহি ও সাল্লামের প্রতি এবং তার জন্য ভালোবাসা আর বিনয় প্রকাশের মাধ্যমে ফকিগন আরো বলেন মহাদিস মোহলেকরাম আমাদের সামনে রসুলসাল্লামের ভালোবাসা তার যথার্থ ইমান আমাদের হৃদয়ে থাকার বাস্তবতা এবং তার যথার্থ উন্মত হওয়ার জন্যে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 আদেশ নিজের জীবনে প্রতিপালন করে করছে তাকে সামনে মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লাম সুপারিশ না করে একদল মানুষের জন্যে বিচার দায়ের করবেন আর কোরআন আর কেরমের ভাষায় أعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا عماري شمبردائي قرآن كي حضرات كورة شو طرق بندو دوار آئي جوني قرآن ارتلاوات نيجي شكالر شندائي ناپورا نيجير جيبوني قرآن ارتش نشد باستو باير ناکورا اي شوب قرآن ارتحضرات ارجو دیکارو جيبوني من باستو بوتا تاكي شكونو دين محمد صل الله علیه وسلم যথার্থ অনুকরণ অনুসরণকারী হতে পারে না তাকে আপন বলে গ্রহণকারী হতে পারে আমল করতে হবে কোরআন অনুযায়ী কোরআনের হৃদয়ের ভালোবাসা তেলাওয়াতের বাস্তবতায় নিজের জীবনে আমল করার বাস্তবতায় প্রমাণ করতে হবে আর নাই মোদ সাল্লা প্রতি ভালোবাসা মিলে। সাল্লাহার্থ সাল্লাহ আলী আসাল্লামকে আপন করতে গিয়ে তার জীবনের সন্নাকে যথাযথভাবে ফুকাহাম যে চারটি ভাগ করেছেন তা বিশ্লেষণ করে নিজেদের জন্যে তার ইবাদতের সন্না এবং তার স্বাভাবিক সাধারণ সন্নাগুলোকে যথার্থ অনুসরণ করি এবং কোরআন আলী করিমকে যথার্থই তেলাওতে বিশ্বাসে সকাল আর সন্ধ্যায় দিনে আর রাতে নিজের জীবনে বাস্তবায়ন করতে শিখি রব্বুল আলমিন আমাদের সকলকে এই বিষয়গুলো বাস্তবতা মাধ্যমে এই বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে তার হাবিবের যথার্থ আপন হওয়ার তৌফিক দিন রব আলমিন আমাদের সকলকে কবুল করুন আমি আলি তলি হ আসসালামুকুম্বর ববরকত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 देख इी शरिया लक्ष्य उद्देश्यम संक्रांत आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सरिया नीतिमाल প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটায় বাংলাদেশে প্লিসভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও ইউ চুজ বিউটি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 सकाल सा मुदूल उल्लम तुम्हारे मध्य से ही श्रेष्ठ जो कुरान शिक्षा कर और शिक्षा दे बुखारी ष्ठ खंड कुरानर फजिलत अध हादिर संख्या पांच